বিসমিল্লাহির রহমানির রহিম সংস্কৃতি মানব জীবনের এক উজ্জ্বল প্রতিচ্ছবি মানুষের শুভবুদ্ধির উজ্জীবনী শক্তি সুস্বপ্নের বাতায়ন জীবন চলার পথে সতর্ক সার্চলাইট। যিনি যত বেশি সংস্কৃতিবান তিনি ততই পরিশুদ্ধ পরিচ্ছন্ন ও সফল মানুষ রসুলের কারিম সাল্লাহ আলসালাম এর অমীয় প্রেম ও জীবনের কিছু বাস্তব চিত্র তুলে ধরে বিশিষ্ট আলেম লেখক গবেষক সাহিত্যিক ও বহু গ্রন্থপ্রণীতা সাইকুল হাদিস আল্লামা মহিউদ্দিন কাসিমি মনের অনুরাগ ঢেলে সাজিয়েছেন ভিন্নফুল ভিন্ন সুবাস অ্যালবামটি শুনুন অনুরাগ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় কবিতা ও ইসলামী সঙ্গীতের এক ব্যতিক্রম আয়োজন ভিন্নফুল ভিন্ন সুবাস